কীর আম্মাদ ফুজ বিশানুরজিম বিসমালাহ রহমানুর রাহিম আলিফুল তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদম ও রহমাতল্লিল মোহসনীন আল্লীনাত আখির তুমি উলায় কা আলাহদমিম ও উলায় কাহমুল মুফলে হন সম্মানিত ভাতৃ মন্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা জিয়াল আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদায়তের জন্য আল নাজল করেছেন আল্লা পাক যে কিতাব দিয়ে অসংখ্য মানুষকে পাপের রাস্তা থেকে মুক্তিদান করেছেন সাল্লাত এবং সালাম নাজিল হুফ নবী সাল আলী সাল্লামের ওপর যিনি বিশ্বজাহানের জন্য রহমত শরুফ এসেছিলেন আলকরানুল করিম নিয়ে আমাদের তফসির হবে সুরায়ে লোকমান থেকে এই সুরার নাম হচ্ছে সুরায়ে লোকমান এ নামকরণ এই জন্য হয়েছে যে এই সুরার আয়াত নম্বর বারোতে এবং তেরোতে লোকমান হাকিমের নাম উল্লেখ হয়েছে এছাড়া তার পরের আয়াতগুলিতে আয়াত নম্বর ১৯ পর্যন্ত লোকমান হাকিম তার ছেলেকে অত্যন্ত মূল্যবান উপদেশ দিয়েছিলেন সে উপদেশগুলি বর্ণনা করা হয়েছে লোকমান হাকিম একজন সৎ বান্দা ছিলেন যেমন নবী করিম সাল্লা সহিহাদিস রয়েছে কামা কালাল আব্দুসোয়ালেহ যেমন নেক বান্দা সৎ মানুষ বলেছেন তিনি নবী ছিলেন না এটাই হচ্ছে ঠিক কোরআনে কেরিমের নাম উল্লেখ হলেই যে নবী হবে এমন কথা নাই। এই লোকমান হাকিম অত্যন্ত মূল্যবান উপদেশগুলি ছেলেকে দিয়েছিলেন যা দিয়ে মানব জাতি কেয়ামত পর্যন্ত উপকৃত হতে পারবে দিক নির্দেশনা পাবে হদায়ত পাবে সেই আল্লাহ পাক এই চমৎকার উপদেশগুলিকে পেশ করেছেন কোরআনে করিম এছাড়া বিষয়বস্তু হচ্ছে তৌহিদ এবং সির আর মক্কী সুরা রসলাসাল্লামের মক্কী জীবনে এগুলি ছিল আসল বিষয়বস্তু তৌহিদ পাকের একত্ব সম্পর্কে ঘোষণা এবং তার দলিল প্রমাণ যুক্তি পেশ করা সির সবচেয়ে বড় অপরাধ এবং যাদেরকে শরিক করা হয় তারা কিছুই ক্ষমতা রাখে না পরকালে বিশ্বাস এবং আল্লাপদত দিন জানার উপায় হচ্ছে রিসালাদ অর্থাৎ রাসুল্লাহ সাল্লা ইসাল্লামের শিক্ষা মেনে চলা এই বিষয়গুলি হচ্ছে মৌলিক বিষয় মক্খিজীবনের তহিদ রিসালাত আখেরাত এই সুরার বিষয়বস্তু হচ্ছে তৌহিদ আর তৌহিদের বিপরীত হচ্ছে শির্ক সবচাইতে বড় এবাদত সবচাইতে সুন্দর আমল হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা আকিদাই কথাই কাজে ওই রকমই ওর বিপরীত যেটা সির সেটা সবচেয়ে বড় অপরাধ এ তৌহিদকে যারা মেনেছে তারা জান্নাতের পথে চলেছে আর যারা তৌহিদকে অমান্য করেছে তারা চিরকালের জাহান্ন হয়েছে এ তহিদ শিরকে নিয়েই মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে আদাম আলহাম কাল্লা সৃষ্টি করলেন একটি জাতি ছিল কিন্তু যখন একদল তৌহিদ ছেড়ে শিরকে লিপ্ত হয়েছে তখন মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে এই তৌহিদ আর সিরকের কারণে পৃথিবীতে তৌহিদের সাথে সিরক যখন দেখা দিয়েছে আর দেখা দেবে পাক জানেন মানব জাতি আল্লাহর তৌহিদের ওপর থাকবে না অধিকাংশই শিরকে লিপ্ত হবে তাই আল্লাহ পাক রব্বুল্লা আলমিন বিচার দিবস কায়েম করেছেন যাতে তহিদ প্রতিষ্ঠাকারীদেরকে উত্তম বদলা দেওয়া হয় আর যারা তৌহিদকে নষ্ট করেছে তাদেরকে শাস্তি দেওয়া হয় জাহার নাম দিয়ে আর এর জন্যই দাঁড়িপাল্লা কায়েম হবে নেকি গুণা মাপের তহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার তহিদ আছে আল্লাহর একত্র যার মধ্যে আছে তার সমস্ত আমল কবুল হবে পক্ষান্তরে যেই ব্যক্তি তহিদকে নষ্ট করবে সামান্য সির্ক দিয়ে তার কোনো এবাদতবন্দি কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে না সির্কের গুনা আল্লাহ কখনো মাফ করবেন না কিন্তু তহিদ যদি ঠিক থাকে মুক্ত থাকে তো কোনো কালে হলেও একদিন আল্লাহ শাস্তি দিয়ে হলেও মাফ করবেন আসি এখন আমরা তফসির দিকে সরাসরি আল্লাহ ফখরাবুল্লা আলমীর এর সাদ করেছেন আলি ফিলাম মিম এই আলি ফেলাম মিম এই ধরনের অক্ষরগুলি দিয়ে কোরআনে কেরিম আমি আমার বাণী যা নাজেল করেছি সুতরাং তোমরা এই আল কোরআনকে বিশ্বাস করো যেটা আল্লাহ আর নাজেল কিতাব তারপরে আর একটা দিকও এখানে আছে সেটা হচ্ছে যে আরব মুশ্রিকেরা এইরকমের বাক ভঙ্গিমা কোনোদিন দিন দেখেনি তাদের রচনা ছিল বড়ো বড়ো কবি ছিল তাদের মধ্যে কিন্তু কথা শুরু করার শুরুতে এই রকম কিছু বিচ্ছিন্ন অক্ষর আলিফলাম মিম হা মিম ইত্যাদি সত সিন এগুলি তাদের কাছে নতুন জিনিস ছিল আর নতুন জিনিস মানুষকে আকৃষ্ট করে প্রত্যেক নতুন জিনিস মানুষকে ভালো লাগে এই জন্য আল্লাহ ফাকরবুল আলমিন এই বাগ ভঙ্গিমা আল্লা ফকরবুল আলমিন গ্রহণ করেছেন অবলম্বন করেছেন কোরআনে করিমের বিভিন্ন সুরাজ শুরুতে আল্লাহাক এর সাদ করেছেন তারপরে এই কোরআনে করিমের কথা কারণ তৌহিদ মানব জাতিকে আল্লাপাক জানিয়েছেন আর সির্ক থেকে সতর্ক করেছেন তার আয়াতের মাধ্যমে তার বিধানের মাধ্যমে তিলকা আয়াতুল কিতাব ইল এগুলি হচ্ছে প্রজ্ঞাময় কিতাবের আয়াতসমূহ যে আয়াতগুলি শোনাচ্ছি তোমাদেরকে আমি নাজেল করছি সেই আয়াতগুলি এমন এক কিতাব থেকে নাজেল করা হয়েছে যাতে হেকমত ভরা আছে আল্লাপাকের সৃষ্টিতেও হেকমত রয়েছে আল্লাপাকের শরীয় হেকমত রয়েছে এই জন্য আল্লাপাক রবুল্লা আলমিন তার সৃষ্টিতেও হাকিম প্রজ্ঞাবান আর তার শরীয়তের বিধান নাজেল করাই দান করাই রসুল প্রেরণের ক্ষেত্রেও আল্লাপাক হাকিম প্রজ্ঞাবান হোদাউ ও রাহমাতাল্লিল মোহসেনিন এই কিতাবে হৃদায়ত রয়েছে দিক নির্দেশনা রাস্তা দেখায় ও রাহমাতান এবং এতে রয়েছে রহমত আল্লাহ পাকের করুণা সৎকর্মশীলদের জন্য এতে রহমত রয়েছে সৎকর্মশীলদের জন্য এতে দিক নির্দেশনা রয়েছে তারাই গন্তব্য স্থানে জান্নাতের রাস্তায় ইহকাল পরকালের সুখের রাস্তায় লাগতে পারবে আল্লাহ মোহসেনিন বলেছেন মোহসেন মানে হচ্ছে এহসানকারী সৎকর্মশীল যার ভাব করা হয় এহসান দুই প্রকার এক হচ্ছে এহসান মা আল্লাহ আল্লাহ আল্লাপাকের হকের ক্ষেত্রে নিষ্ঠাবান হওয়া একে এহসান বলা হয় দিন ইসলামের সর্বোচ্চ স্তর হচ্ছে এহসান ইসলাম তারপর ইমান তারপর এহসান নবী করিম সাল্লা সাল্লামের হাদিস রয়েছে যে আলি যে প্রশ্ন করেছিলেন কয়েকটি প্রশ্ন তাতে এই তিনটি প্রশ্ন ছিল আকবরনী আনিল ইসলাম আকবরনী আনিল ইমান আকবরণী আনিল এসান এগুলিকে দিনের স্তর বলা হয়েছে আল্লাহ আল্লাপাকের ইবাদতের ক্ষেত্রে নবী কারিম সাল্লা জিবাহামকে যাওয়া বলেছিলেন আনতা তুমি এমনভাবে ইবাদত করবে যে যেন তুমি আল্লাহকে দেখছো আল্লাহকে কেউ দেখতে পারে না অসম্ভব এই দুনিয়াতে দেখা কিন্তু এবাদত করবে মানে তোমার জীবনযাপন করবে এবাদত মানে শুধু মসজিদ নাই যেমন একসাথ লোকেরা এই হাতে সে তরজমা করে তোমার যখন নামাজ পড়বে যেন আল্লাহকে দেখছো কোথায় আছে নামাজ পড়বে কথা আছে আন্ত আর একজন মানুষের পুরোটা জীবন হচ্ছে আল্লাহ পাখের এবাদতের দাসত্বের আন্ত আবুদোল্লাহ আল্লাহ পাখের এবাদত করবে মানে জীবন কাটাবে এমন ভাবে যেন আল্লাহকে দেখছ আর একজন রাজার সামনে বসলে একজন মন্ত্রীজির সামনে বসলে একজন বড় মানুষের সামনে বসলে তো একটু সামান্য বেআ করেন না আর সব সময় আল্লাহকে যেন আপনি দেখছেন এটা হচ্ছে সর্বৈ স্তর এহসানের তাহলে আপনার ইমান আখলাখ চরিত্রর অবস্থা কত উন্নত হবে ফাইনাম তখন তারাও ফাইন না যদি এটা সম্ভব না হয় এতদূর ইমান পৌঁছে না তাহলে কমের পক্ষে এতটা মন মগজে সবসময় বসিয়া রাখবে যে ফাইন হইয়া রাখ আল্লাহ পাক তোমাকে দেখছেন সবসময় দেখছেন আলম ইয় আলম বেআালাহ হইয়া রাখ মানুষ কি চিন্তা করে না যে আল্লাহ দেখছেন সব সময় আরে আল্লাহর ক্যামেরা লাগানো আছে ও ওপরন্ত আল্লাহর ক্যামেরা মানে কেরামান কেরাম বিন এই ক্যামেরা মানুষের ক্যামেরাকে ভয় করে একটু অবৈধ হাত বাড়াবেন যদি লাগানো থাকে তাই না সামান্য অন্যায় কাজ করবেন অথচ মানুষের ক্যামেরা লাগানো আছে কোথাও রাবুল আলমিনের ক্যামেরা লাগানো আছে ডানে আল্লাপাক স্বয়ং সব কিছুই দেখছেন কোনো কিছু গোপনে থাকতে পারে না এই বিষয়গুলির ইমান মজবুত হলে মানুষ একেবারে সৎ হয়ে যায় গোনা পাপ হতেই পারে না প্রথমে আর যদি বাইচান্সে কখনো হয়ে যায় পদস্খলন ঘটে যায় সয়তান বিভ্রান্ত করে দেয় তাহলে সাথে সাঁতে দ্রুত তবা করবে ফিরে আসবে তো মোহসেন এই মহসেনের এক অর্থ যারা আল্লাহ আল্লাহাকের সৎকর্মশীল বান্দা আর এহসান মাল এবাদ বাদ বান্দার সাথে এহসান হচ্ছে মানব জাতির সাথে সদ্ব্যবহার করা মুসলিম হোক আর অমুসলিম হোক মানুষ প্রত্যেক মানুষের সাথে সদ ব্যবহার করা আর যত ঘনিষ্ঠ হবে তত বেশি সেই ব্যক্তি আপনার সদ বেশি অধিকারী এজন্য জন্য বেশি সদ্ব্যবহারের অধিকারী হচ্ছে বাপমা স্ত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী যারা আশেপাশে সময় থাকে যাদের সাথে চলাফেরা হয় কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ছাত্রজীবনে মহে আল্লাহ বলছেন মহিদের গুণ হচ্ছে এখানে তিনটি আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু এরকম বহু গুণ রয়েছে তিনটি বলে দেিত করা হয়েছে এইরকম ভালো গুণগুলি হচ্ছে আর তারা পরকালে দৃঢ় বিশ্বাস রাখে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি সমস্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপারে উদাসী একজন মুসলিম আর একজন কাফের মধ্যে পার্থক্য হল সালাদ হলো আল্লাহকে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম প্রথম যে বিষয়টি খরচ साल सोमवार रोटाय बांगलेशे रे एगारोटा भारते श्रेष्ठ नारी हे नारीदार इलामाम सुरक्षित कर महारणा जो कम होवाह तहजलबार मसला मशाइल आर उत्तर जानते हम देखलम आलोक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 এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্বটা বলা দেখুন সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহরুল আলমিন সৎকর্ম শিল মোহসেনদের কথা বলছিলেন তাদের তিনটি গুণ উল্লেখ করলেন তারপর আল্লাহফাক বলছেন উলায় আলাহমির রব্বেহীম এরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত রয়েছে পাক তাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে তারাই সঠিক পথের ওপর কায়েম রয়েছে এই পথের ওপর থাকলে সোজা জান্নাতে চলে যাবে ইহ জগতে কখন আল্লাপাকের বড় আজাব শাস্তি তাদের ওপর আসবে না পাকের পরীক্ষা হইতে পারে ভালো মানুষদের পরীক্ষা হয় আজাব আসে না বিপদ যদি পড়ে পরীক্ষা আল্লাহ করছেন আমি আর আল্লাপাক পরীক্ষা করেছেন অসৎ লোকের ওপর যদি কোনো বিপদ আপদ আসে সেটা তাদের জন্য শাস্তি আজাব ওমল মুফ লেহন এরাই সফল কাম মহান আল্লাহ তারপরে অসৎ লোকদের কিছু চরিত্র এখানে উল্লেখ করেছেন অমিনান হাদিস আর মানুষের মধ্যে কতক লোক এমন আছে যারা লাহু আল হাদিস শাব্দিক অর্থ হচ্ছে কথার খেলা কথার মাধ্যমে তারা খেলা করে এটা হচ্ছে শাব্দিক অর্থ যার ভাবর্থ লোকেরা করেছে যে অবান্তর কথাবার্তা তারা ক্রয় করে লোকেদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যার অবান্তর কথাবার্তা ক্রয় করে মানে এমন কথাবার্তা যেগুলিতে কোনো লাভ নেই লাভ নেই দুনিয়ার বৈধ লাভ নেই যদি ক্ষণিকের লাভ হয় অবৈধ হারাম লাভ আর পরকালকে খারাপ করবে এমন কিছু খেলা লাহু আল হাদিস এটা অত্যন্ত ব্যাপক অর্থ রাখে যতগুলি পাপ রয়েছে কথার মাধ্যমে হয়ে থাকে কাজের মাধ্যমে হয়ে থাকে সেগুলি সামিল হতে পারে সাহাবাইকরামরা তবে তাফসির কারগণ প্রথম যুগ থেকে এ আয়াতের এই অংশের তাফসির করেছেন গান বাজনা দিয়ে কিছু লোকেরা গান বাজনা পছন্দ করে নাচ পছন্দ করে ড্যান্স পছন্দ করে নিজেরা করে অথবা অন্যরা করলে দেখতে পছন্দ করে সিনেমা দেখা পছন্দ করে ছবি দেখা পছন্দ করে সিরিয়াল দেখা পছন্দ করে এই তাস খেলা খেলা জুয়া এইরকমই ধরনের যতগুলি আখেরাত খারাপ করে আর দুনিয়ায় কোনো বৈধ এক পয়সা লাভ হয় না হলে হারাম হয় জুয়া হারাম পয়সা হইতে পারে আবার লস খেতে পারে গান বাজনা মনের আমোদ সাময়িক হলে আখেরাত কে খারাপ করে এবং দুনিয়াতে কোনো বৈধ লাভ নেই এরকম যতগুলি পাপ হয়েছে কত মানুষের চরিত্র তারা এগুলি ক্রয় করে যেখানে এগুলো আছে সেখানে আছে অজ্ঞতা বসত যাতে করে তারা আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করে নিজেরা তো পথভ্রষ্ট আছেই অন্যদেরকে পথভ্রষ্ট করে যারা তাস জোয়া খেলে নিজেরা পথভ্রষ্ট হয়েছে অনেক সাথী সঙ্গীদেরকে পথভ্রষ্ট করে যারা গান বাজনা করে নিজেরা তো পথভ্রষ্ট হয়েছে কত লোক গান বাজনার আসক্ত হয়ে তারা গুমরা পথভ্রষ্ট হয়ে যায় পাপে লিপ্ত হয় এই যেই আল্লাহর এইরকম থেকে নামাজ থেকে মানুষকে গাফেল করে দেয় ক্রিকেটের মতো খেলা চলতে আছে দু চার দশ ঘন্টা ধরে জহর চলে গেল আসর চলে গেল মাগরীব চলে গেল এসা চলে গেলো এইরকম খেলা এগুলি লাহো হাদিসের অন্তর্ভুক্ত এবং আল্লা পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে আবার কেউ যদি কাজ করে তাদেরকে ঠাট্টা করে মুসল্লি হয়ে গেছে বেশি হ্যাঁ কি কাপড় পর আজকালকার যুগে আবার টাকনার উপর কাপড় পরে দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা ইসলামী বিধিবিধান নিয়ে ঠাট্টা এটা হচ্ছে বধ প্রকৃতির লোক যারা পাপে ডুবে থাকে তাদের চরিত্র আর যখন আমার শোনানো হয় তখন তারা ফিরে চলে যায় ওয়াল্লা মুস্তাকিবের অহংকার বসত অহংকার বসত পিট ফিরিয়ে চলে যায় কে আল্লাহ মনে হচ্ছে যে শুনেই নি যেন কেফি উজনাই আর মনে হয় জানো তাদের কানে বধিরতা আছে অক্রুণ মানে বোঝা কানে বোঝা মানে ঠসা কানে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শুনেই না যেন শুনেও শুনে না বরং কাফের মুশ্রকদের কানে যদি কোরআন আওয়াজ যেত তারা চিৎকার করতো লালমা লিহাদাল কোরআন করান শুনিও না অন্যদেরকেও নিষেধ করতো ওয়াল্লাফি হইচুই করো চিৎকার করো লাল রহক তাকলে তাহলে জিততে পারবে তোমরা নাহলে জাদু লেগে যাবে তোমাদেরকে আমানুস আল্লাহ পাকের বাক ভঙ্গিমা যখনই অসৎ লোকদের কথা আল্লাহ বলেছেন তারপরে সত লোকদের কথা বলেছে। যাতে অসত লোকেরা সাবধান হয় আর সৎকর্মশীলরা আশ্বাস হয় যে আমরা ভালো কাজ করছি আল্লাহাকের কাছে উত্তম বদলা আমাদের রয়েছে যখনই আল্লাহ জান্নাতের কথা বলেছেন জাহান্ন কথা বলেছেন যদি আগে কথা আলোচিত হয় পরে জান্নাতের কথা এসছে যাতে মাপকাঠিটা ঠিক থাকে আল্লাহাক রব্বুল্লা আলমিনের কথাই। মানুষ একেবারে বিনা কর্মে বিনা আমলে উচ্চ আকাঙ্ক্ষা না করে আরে মুসলিম তো আছে নামাজ না পড়লে কি হবে জান্নাত তো পাবো এরকম উচ্চ আকাঙ্ক্ষা অবৈধ আকাঙ্ক্ষা যেন না থাকে বেনামাজি বেদিন আমল করবে না আর জান্নাতি শুধু জন্মসূত্র মুসলিম এরকম উচ্চ আকাঙ্ক্ষা ভিত্তিহীন নিশ্চয় যারা মমিন হয়েছে এবং সৎকর্মশীল হয়েছে লহম নাইম তাদের জন্য নিয়ামত ভরা জান্নাতিরকাল থাকবে আল্লাহা সত্যি আল্লাহ মহাপ্রতাপশালী সৃষ্টি করেছেন বিনা আসমান্ভে যা তোমরা দেখো আসমানের দিকে দেখছ কোথাও পাবে নাফিল আর এবং পাক পৃথিবীর ওপর বড় বড়ো পর্বতমালা স্থাপিত করে দিয়েছেন আন তামিয়ে দা বেকুম আন লে আল্লাহ আন তামিদা বেকুম যাতে করে এই পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়ানা শুরু করে দেয় আল্লাপাক যখন এই পানির ওপর ভূমিকে জমিনকে সৃষ্টি করলেন তখন জমিন স্থির নয় অস্থির নড়াচড়া করছে বসবাস যোগ্য নয় মানুষের বাড়িঘর তৈরি করার যোগ্য নয় আল্লাপাক তখন স্থির করার জন্য বড় বড় পর্বত পাহাড় সৃষ্টি করলেন এই জমিনের ওপর তাই আল্লাপাক বলছেন তারপরে অবাস সাফিহা মিন করলে দাবা এবং এই পৃথিবীর বুকি বহু প্রকারের অসংখ্য আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন না ছড়িয়ে দিলেন একই এলাকায় একত্রিত না সারা বিশ্বে ছড়িয়ে আছে সামা আন এবং আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করেছি মিন করলে জৌজিন করিম এবং এই ভূমিতে আমি নানান রকমের কল্যাণকর উদ্ভিদ সৃষ্টি করেছি জৌজিন মানে নানান রকমের বহু রকমের আল্লাহ ফকরাবুল আলমিন শস্য বহু রকমের ফল আর সেগুলি কল্যাণ কর আপনার আমার কাজে আছে আল্লাহাকাল সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন হাখাল আল্লাহ ছাড়া যে সব উপাস্য তোমাদের রয়েছে দেখাও তো তারা কি সৃষ্টি করেছে ফারুণী আমাকে দেখাও মা জা খালা কাল্লা জিন্দু নে আল্লাহ ছাড়া অন্য যারা রয়েছে তারা কি সৃষ্টি করেছে বরং যারা জালেম আর সবচেয়ে বড় জালেম হচ্ছে যারা শির করে তারা এরা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে আল্লাহ ফাকরুল্লা আলম তারপরে লোকমান হাকিমের কথা উল্লেখ করেছেন ওয়ালাক লোকমানকে বিচক্ষণতা এমন সুন্দর উপদেশ দিত যেই উপদেশগুলি আল্লাহ পাক রব্লা আলমিনকে পছন্দ লেগেছে তাই করানাইকারিম আল্লাহ পাক সেগুলিকে সামিল করেছেন আল্লাহ পাক বললেন আনিস্কর যে আল্লাহর শুক্রিয়া আদায় করা আর যেই ব্যক্তি আল্লাহ আল্লাহম শুক্রিয়া আদায় করলে আমি অবশ্যই বাড়িয়ে দেব। বৃদ্ধি করে দেবো অমান কাফারা আর যেই ব্যক্তি অকৃতজ্ঞ হবে কাছে বড়ো কুফুরি অস্বীকার করা আর এক হচ্ছে না সুকরী করা অকৃতজ্ঞ হওয়া হয়তো অনেক সময় আল্লাহকে স্বীকার করেন আপনি আল্লাহ পরকালে বিশ্বাসী কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের কদর করেন না না। আল্লাহ পাকের খেদে আল্লাহর আল্লাহর অব সাল না আপনি আল্লাহর এবাদতবন্দি করছেন আদেশ নিষেধ মেনে চলছেন না আপনি পাপে লিপ্ত হচ্ছেন তাহলে যত পাপে লিপ্ত হচ্ছেন যত ফরজ অজীব আপনি ঘাটতি করছেন তত বেশি আল্লাহ পাকের অকৃতজ্ঞ হচ্ছেন সুক্রিয়া আদে অন্তর দিয়ে করতে হবে পাঁচবার করে দিনে খেয়ে নামাজ পড়লেন না বা এক মনের পুজো করলেনা ফাইনাল হামিদ আর যেই ব্যক্তি অকৃতজ্ঞ হয় বড় কুফুরি করে হোক আর যদি প্রশংসা না করো হে জিন তোমরা যদি প্রশংসা না করো তা আল্লাপাকের সমস্ত প্রাণী আল্লাপের প্রশংসা করছে আর যদি কিছু নাও করে আল্লাহ পাকের তাতে কোন যায় আসে না আল্লাহ পাক জন আমির গুন খতম মাফ করেন আল্লাহের শুক্র আদার তৌফিক দান করেন আল্লাহের নিয়াম আমাদের মার্জদ দানে তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে জনতের তৌফিক দান করেন ওবীন মহম্মদ আজমায়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 ইসলামের অপর নাম হলো জানা আর এর বিরোধী জানা। নিশ্চয় শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক বুঝে না সত্য মিথ্যা বুঝেনা সেটা মূলত বিদ্যা নয় যে বিদ্য আল্লাহর সত্তাকে খুঁজে বের করতে পারে যে বিদ্যায় জাহান নামকে ভয় করতে পারে মূলত সেটাই জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাতের কাছি যাই দেখুন ফাঁজাইলে আমল প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশে সন্ধ্যা সাড়ে ছটায় ভারতে ইস বাংলায় बसि हकदारबीजी तुम्हारा लोकटी तुम्हारा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 जिहद नम्बर छह हादिस नम्बर तीन हजार एक सौ छह नबीजू सामत मायर पैर नीचे